দশম খণ্ড শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব প্রথম পরিচ্ছেদ ভক্তসঙ্গে ঠাকুরের আনন্দ আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন রবিবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি পনেরোই জুন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর সকাল নয়টা হইতে ভক্তসঙ্গে আনন্দ করিতেছেন সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুরগাছি নামক পল্লীর অন্তর্গত নিকটেই রামের বাগান যে বাগানে ঠাকুর প্রায় ছয় মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়া আছে। কীর্তনিয়াগণ মাথুর গাহিতেছে গোপীদিগের প্রেম বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল ঠাকুর মুহুর মুহু ভাবিষ্ট হইতেছেন ভক্তগণ উদ্যান গৃহ কাতার দিয়া দাঁড়াইয়া আছেন উদ্যান গৃহ প্রধান প্রকষ্ঠে সংকীর্তন হইতেছে ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামরা এবং উত্তর ও দক্ষিণে বারান্দা আছে উদ্যান সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে পথ পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রটনাদি গাছ উদ্যান গৃহের পূর্বধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আরেকটি রাস্তা গিয়াছে লাল সুর্কির রাস্তা তাহার দুই পার্শ্বে নানাবিধ পুষ্পবৃক্ষ ক্রোটনাদি গাছ ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধা ঘাট পুষ্করিণী পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয় উদ্যান গৃহের পশ্চিমধারেও উদ্যান সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা আজ এখানে খুব ধুমধাম ঠাকুর ও ভক্তদের সেবা হইবে সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন উদ্যান বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে কেহ কেহ একাকী বা বন্ধু সঙ্গে প্রথমোক্ত পুষ্করিণীর ধারে বেড়াইতেছেন কেহ কেহ বাঁধাঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন সংকীর্তন চলিতেছে সংকীর্তন গৃহমধ্যে ভক্তের জনতা হইয়া আছে ভবনাথ নিরঞ্জন রাখাল সুরেন্দ্র রাম মাস্টার মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত মাথুর গান হইতেছে কীর্তনিয়া প্রথমে গৌরচন্দ্রিকা গাইিতেছেন গৌরাঙ্গ সন্ন্যাস করিয়াছেন কৃষ্ণপ্রেমে পাগল হইয়াছেন তার অদর্শনে নবদ্বীপের ভক্তেরা কাতর হইয়া কাঁদিতেছেন তাই কীর্তনিয়া গাহিতেছেন গৌর একবার চল নদিয়ায় তৎপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণনা করিয়া আবার গাহিতেছেন ঠাকুর ভাবা হঠাৎ দণ্ডায়মান হইয়া করুণ স্বরে আখর দিতেছেন সখী হয় প্রাণ প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয় নয় আমাকে সেখানে রেখে আয় ঠাকুরের শ্রীরাধার ভাব আছে। কথাগুলে বলিতে বলিতেই নির্বাক হইলেন দেহ স্পন্দহীন অর্ধ নিমিলিত নেত্র সম্পূর্ণ বাছ্য শূন্য ঠাকুর সমাধিস্থ হইয়া আছেন অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হইলেন আবার সেই করুণ সর। বলিতেছেন সখী তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে আমি তোদের দাসী হব তুই তো কৃষ্ণ কৃষ্ণপ্রেম শিখাইছিলি প্রাণবল্লভ কীর্তনিয়াদিগের গান চলিতে লাগিল শ্রীমতী বলিতেছেন সখী যমুনার জল আনতে আমি যাব না কদম্বতলে প্রিয় সখাকে দেখেছিলাম সেখানে গেলেই আমি বিউভল হই ঠাকুর আবার ভাবা বিষ্ট হইতেছেন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাতর হইয়া বলিতেছেন আহা আহা কীর্তন চলিতে হে মাঝে মাঝে আখর দিতেছেন না হয় তোদের হবে আমায় একবার দেখা গো ভূষণের ভূষণ গেছে আর ভূষণে কাজ নাই আমার সুদিন গিয়ে দুর্দিন হয়েছে দুর্দশার দিন কি দেরি হয় না ঠাকুর আখর দিতেছেন সে কাল কি আজো হয় নাই কীর্তনিয়া আখর দিতেছেন এত কাল গেল সে কাল কি আজো হয় নাই গান হইতেছে মরিব মরিব সখী নিশ্চয় মরিব আমার কানু হেনো গুণনিধি কারে দিয়ে যাব না পোড়াইয়ো রাধা অঙ্গ না ভাসাইয় জলে দেখো যেন অঙ্গ পোড়াইয়ও না গো কৃষ্ণ বিলাসের অঙ্গ ভাসাইয়ও না গো জলে না ডারবি অনলে না দিবি মরিলে তুলিয়ে রেখো তমালের ডালে বিধে তমালের ডালে রাখবি তাতে পরোশ হবে কালোতে পরশ হবে কৃষ্ণ কালো তমাল কালো কালো বড়ো ভালোবাসি শিশুকাল হইতে আমার কানু অনুগত তনু দেখো যেন কানু ছাড়া কর না গো শ্রীমতীর দশম দশা মূর্ছিতা হইয়া পড়িয়াছেন গান হইতেছে ধনী ভেল মূরছিত হরল গিয়ান নাম করিতে করিতে হাট কি রাই। তখনই তো মুদিল মুদিলনায়ান ধনী কেন এমন হল এই যে কথা কইতেছিল কেহ কেহ চন্দন দেয় ধনির অঙ্গে কেহ কেহ রৌত বিষাদ তরঙ্গে সাধের প্রাণ যাবে বলে কেহ কেহ জল ঢালি দেয় রাইয়ের বদনে যদি বাঁচে যে কৃষ্ণ অনুরাগে মরে সে কি জলে বাঁচে মূর্ছিতা দেখিয়া সখিরা কৃষ্ণ নাম করিতেছেন শ্যাম নামে তাহার সংজ্ঞা হইল তমাল দেখে ভাবছেন বুঝে সম্মুখে কৃষ্ণ এসেছেন গান হইতেছে শ্যাম নামে প্রাণ পেয়ে ধনী ইতিউতি চায় না দেখি সে চাঁদ মুখ কাঁদে উভরায় বলে কইরে রে শ্রীদাম তোরা যার নাম শুনাইলি কই একবার এনে দেখা গো সম্মুখে তমাল তরু দেখিবারে পায় তখন সেই তমাল তরু করি নিরীক্ষণ বলে ওই যে চূড়া আমার কৃষ্ণের ওই যে চূড়া চূড়া দেখা যায় তমাল গাছে ময়ূর হেরে বলে ওই চূড়া দেখা যায় সখীরা যুক্তি করিয়া মথুরায় দুতি পাঠাইয়াছেন তিনি একজন মথুরাবাসিনীর সহিত পরিচয় করিলেন গান এক রমণী সমবয়সিনী নিজ পরিচয় পুছে শ্রীমতীর সখী দ্যূতি বলেছেন আমায় ডাকতে হবে না সে আপনি আসবে দুটি মথুরাবাসিনীর সঙ্গে যেখানে কৃষ্ণ আছেন সেইখানে যাইতেছেন তৎপরে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন কোথায় হরিহে গোপী জনজীবন রাধা রাধাবল্লভ লজ্জা নিবারণ হরি একবার দেখা দাও আমি অনেক গরব করে এদের বলেছি তুমি আপনি দেখা দিবে গান হইতেছে মধুপুর নাগরী হাসি কহতে ফেরি গোপী কুয়ারি হায় গো কেমন করে বাজাবি গো এমন কাঙালিনী বেশে সপ্তম দ্বার পাড়ে রাজা বৈঠত তাহা কাহা যাওবি নারী কেমন করে বাজাবি তোর সাহস দেখে লাজে মরি বল কেমনে যাবি হাহা নাগর গোপী জনজীবন কাহা নাগর দেখা দিয়ে দাসীর প্রাণ রাখ কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ হে মথুরা দেখা দিয়ে দাসীর মন প্রাণ রাখ হরি হাহা রাধাবল্লভ কোথায় আছোহে হৃদয় বল্লভ লজ্জা নিবারণ হরি দেখা দিয়ে দাসীর মান হরি। হাহা নাগর গোপী জনজীবনধন দুটি ডাকতু উভ রায় কোথায় গোপী জনজীবন প্রাণবল্লভ এই কথা শুনিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন কীর্তনান্তে কীর্তনিয়ারা উচ্চ সংকীর্তন করিতেছেন প্রভু আবার দণ্ডায়মান সমাধিস্থ কতক সংজ্ঞালা করিয়া অস্ফুটস্বরে বলিতেছেন কৃষ্ণ কৃষ্ণ, কি ভাবেনিম্ন নাম সম্পূর্ণ উচ্চারণ হইতেছে না রাধাকৃষ্ণের মিলন হইল কীর্তনিয়ারা ওই ভাবের গান গাহিতেছেন ঠাকুর আক্ষর দিতেছেন ধনী দাঁড়ালো রে অঙ্গ হেলাইয়ে ধনী দাঁড়ালো রে শ্যামের বামে ধনী দাঁড়ালো রে তমাল বেড়ি বেড়ি ধ্বনি দাঁড়ালো রে এইবার নাম সংকীর্তন তাহারা খোল করতাল সঙ্গে গাহিতে লাগিল রাধে গোবিন্দ জয় ভক্তেরা সকলেই উন্মত্ত ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেরিয়ে আনন্দে নাচিতেছেন মুখে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয়